পরিচিত ভারতীয় আতঙ্ক মোনাজির আজম হজরত আহলাম আল্লাহ পরিচালক ইসলাম ইউনি গুরুত্বপূর্ণতাকে টেস্ট করার জন্য জ্ঞাপন করতেছি الحمد لله الحمد لله نحمده ونستعيده ونستغفره ونؤمن به ونتوكد عليه ونعوذ بالله من شرور أنفسنا মাই ফল মুল ও ফলাহ ও ইহো দ শ الشهاده ان لا اله الا الله محمد رسول الله يا ابي منا وحبي ربينا وطيب ما أَن صَلَُلَّ دَ بِالخَ إَشير وَدَذ وَد عيَد إلَ اللَّهِ بإزِلهِ وَصِعَ جَُ أما بعد قد قال الله تعالى في كلامه المجيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قال لو أكملت لكم دينة وأكملت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في موضع آخر وليت الله والرسول فأولئك مع الذين أدعم الله عليهم عليهم من النبيين والصدقين والشهداء والصالحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن والشاكرين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد শেরপুর ফেরিঘা হামি রৌজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত হলে আমার ক্যাম এবং সর্বস্তরের তোহিনী জনতা রাত সাড়ে এগারোটার উপরে ভেজে গেছে আপনাদের সবাই ঘুরে তাহলে শুনতে আমি আপনাদের কাছে একটা বেআ আপনাদের মাঝখানে মাঝখানে অনেক জায়গা খালি আছে এই জন্য অনুরোধ করে বলবো আমরা সবাই একবারে কে দাঁড়াই সবাই কে দাঁড়ায় ঘুমটা যায় দাঁড়ায় আমরা সবাই দাঁড়িয়ে কষ্ট করে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাই এবং সামনের কাটা ছাড়া পিছনের কাটার থেকে আমরা এক কদম এক কদম করে সামনে এক কদম বেশি একজন এক কজন করে সামনে গিয়ে বসে পড়ি আমি কিন্তু যে বলি নাই এগিয়ে বসতে বলেছি আমি বেশি সময় নেব আমি বারোটার মধ্যে এবং বারোটার পরে দেওয়া হয়ে যাবে ঈর্ষা আল্লাহ সবাই বসে পড়ি সবাই বসে পড়ি আমি পবিত্র কারামুল্লাহ সবাই বসে পড়ি সবাই বসে পড়ি বসে পড়ি বসে আমি পবিত্র কারামুল্লাহ সুরায় মানের ছোট্ট অংশ এবং আয়াত তারা করেছে এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু দলিল ভিত্তিক কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করবো অলিবিল্লাহ अर्थ बोलते बुझते सर कष्ट आल्ला আমি আল্লাহ লাকুম তোমাদের জন্য হ্যাঁ মহাম্মদ তোমাদের জন্য করে দিলাম তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম দিন তোমাদের দিনকে কি পরিমাণ করে সালাম পর্যন্ত এক লক্ষ তেইশ হাজার নয় रसुल अल्लाह पढ़ नंबर आल्ला किंतु को नबी के को रसुल के अल्लाह एक नहीं जेनबी आदम আমি তোমার মাধ্যমে আমি আল্লাহ পূর্ণ করেছি না বলেন নেই না না হজরত দাউদকে বলেন নাই হজরতে সুলাইমানকে বলেন নাই হজরতে আইব কে বলেন নাই হজরত জকারকে বলেন নাই হজরতে ইউসুফ কো বলেন নেই হজরতে ইয়াহিয়াকেও বলেন নেই হজরতে ইলিয়াকেও বলেন নেই হজরতেও বলেন নেই হজরতে লুদ বলেন নেই হজরতে মসাকেও বলেন নেই হজরতে আহসাকে বলেন নেই হজরতে দানিয়ালকেও বলেন নেই না না লক্ষ শত জন কমলস কোন নদীকে আল্লাহর আলিম ওহি পাঠিয়ে একথা বলেন নেই যে আমি আল্লাহ তোমার মাধ্যমে আমি আল্লাহর দিনের বিল্ডিং দিনের বিল্ডিংকে পরিপূর্ণ করে দিলাম আজমল নবী সবচেয়ে আত্মান নবী সবচেয়ে আত্মান নবী হা তাম নবী সবচেয়ে শ্রেষ্ঠ দেব নবী মোহাম্মদের কাছে আল্লাহ জিবরাইল পাঠিয়ে ওহী নাযিল করে নবীকে জানিয়েছেন হে নবী মুহাম্মদ আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনের বিল্ডিং কে পূর্ণ করে দিলাম আমাদের নবীর মাধ্যমে আল্লাহর দ্বীন কে কামেল করে দিয়েছেন কি করে দিয়েছেন কামেল করে ফেরেশতা পাঠিয়ে না ডাকতে বলবো না আমরা কোথায় খাতায় নাম লিখাতে লাগিয়েছেন তালেবের একটা ফজিরবুল এই ফিল দরকার না সবাই লাগবে তো অল্প আধা ঘন্টা সময়ের জন্য যখন কোন ব্যক্তি দিন শিখতে শুরু করে যখন দিন শিখতে শুরু করে তখন ওই ব্যক্তির পায়ের নিচে নূরের ফেরেস্তা তার নুরানি পাখানা বিষয় হবে এরকম মোবারকের খাতায় নাম লিখাতে পারি আসুন তো আরেকটা বলি ত্রিবিধি শনি করে আমি বলে যখন পুরো ব্যক্তির দিন শিখতে শুরু করে আসমানের নিচে যত মাসমুখ আছে চাই ওই মখলুকটা জমিনের মতো চাই ওই মখলুকটা পাহাড়ের মত চাই ওই মখলুকটা সমুদ্রের মত চাই ওই মখলুকটা আসমানের উপরের মত লুকুট চাই নিজের মতো কি কুকুর হোক শুকর হোক শ্রীলাম হোক যেমন কি সমুদ্রের ভিতরের মাছগুলো পর্যন্ত ওই কালেমেম ওই দিন শিক্ষার্থীর জন্য আপনার কাছে মানুষেরাতে দ্রাহ এরকম ফজিলত শুধু হুজুরদের দরকার আপনাদের সবাই লাগবে তো আমরা একটু আছি লিখিয়ে দেন আক্রমণ তো বলতেছিলাম আল্লাহর আলিম আমাদের নবীর মাধ্যমে তারা দিনকে কামেল করেছেন কি করেছেন কি বলেছেন কামের বুঝেছেন তো কামেল মানে পূর্ণ করা কামেল মানে বলেন না কামেল মানে কোন জিনিস যখন পূর্ণ হয়ে যায় তখন এর মধ্যে কোনো কিছু বাড়ানো যায় যা এই গ্লাসটাকে যখন আপনি পূর্ণাঙ্গ পানি দিয়ে ভরে ফেললেন पानी थक भूजेंल्ला दिन के अर्क रेखे ना पड़ांगे पूर्णाल जेहतु अल्लाह कामिल करबर मध्यमे नबी के कामिल बनिए नबी की आग। आग। আমাদের সমাজের যে কোনো সুন্দর মানুষের দিকে আমরা বলি এই লোকটার চেহারা এত সুন্দর কিন্তু আল্লাহ একটা সমস্যা আবার বলি লুকটার চেহারা সুন্দর নাকটা একটু বোসা আছে কি নেই কোন কামেল মানুষ পৃথিবীতে পাওয়া যাবে যার নাক সুন্দর দেখা যাবে তার কানটা ছোট যার কানটা সুন্দর দেখা যাবে চোখগুলো ছোটো যার চোখটা ভালো দেখা যাবে মাথা ছোট যার মাথাটা সুন্দর দেখা যাবে গালটা কালো যার চেহারাটা সুন্দর দেখা যাবে হাতগুলো ছোটো ছোটো যার হাতটা ভালো দেখা যাবে পাওয়ার সমস্যা আছে যার পা ভালো দেখা যাবে সে খাটো যে খাটো দেখা যাবে সে কালো দেখা যেই ব্যক্তিকে দেখা যাবে লম্বা তাকে দেখা যাবে তার চেহারা তার কান তার নাক কোনো কিছু না কোনো কিছুতে সমস্যা আছেই সমস্যা কিন্তু আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন তো কামেল বানিয়েছেন আমাদের নবী শব্দ মুহস্ত করতে হবে কামেল মানে তো পুরোনো আরেকটা শব্দ শিখেন না গুলামী শিখে নাক মানে তার মধ্যে কমতি থাকা নক্স থাকা কমতি থাকা আমাদের নদীর না কৃষ্ণা কামেল না কৃষ্ণ কামেল আমাদের নবীর চেহারা যদি কেউ দেখতো তাকিয়ে নদীর নাকটা কামেল নবীর চোখটা কামেল নবীর চেহারা কামেল নবীর মাদাটা কামেল নবীর নাকটা কামেল নবীর বাচ্চাও কামেল নবীর ছুট্টাও কামেল নবীর হাতটা কামেল নবীর নখটা কামেল নবীর পিঠটা কামেল নবীর পেটটাও কামেল নবীর বড্ডাও কামেল নবীর পূর্ণাঙ্গ श्रेष्ठ दिन दिए पाठिए नबी के पानी सवार श्रेष्ठ सबसे श्रेष्ठ कान जमन श्रेष्ठ पोषा जमन श्रेष्ठी कम्बल गए दुर कम्बल श्रेष्ठ की श्रेष्ठ ना नबी जी चादर गाए दिए चादरता तेम दुनिया समस्त चादर चे श्रेष्ठ नबी जमा का दुनिया समस्त जमार चे श्रेष्ठ हमें आगे देते चाहे नबी जे बचर दुनिया दुनिया समस्त बचर चेय श्रेष्ठ मासे दुनिया दिन का समस्त दिन चे श्रेष्ठ हम नबी जै मुहूर्ते दुनिया का दुनिया समस्त मुहूर्त चे श्रेष्ठ हमें आो आगे जी नबीजी যেই পাথরে পার রেখেছেন এই পাথরটা দুনিয়ার সমস্ত কি শ্রেষ্ঠ না আমাদের নবী যে শহরে ছিলেন সেই শহরটাও সমস্ত শহরের চেয়ে শ্রেষ্ঠ যেই গুহায় ঢুকেছেন ওই গুহাটাও সবার চেয়ে শ্রেষ্ঠ नदी तो काम की? नदी कीबी के आल्ला नदी की जो आल्ला शरीय दिए इनकी नाकेत ना कानी सब मजबूत নাট কামেল এই দিনের মধ্যে আর কিছু বাড়ানোর দরকার আছে না কামেল যেহেতু আল্লাহ সুতরাং তারা দিন তার কাম উল্লিয়েছেন তারা তার তাকেও কাম উল্লিয়েছেন এই কামেল দিন হেফাজতের দায়িত্ব হোক আল্লাহ নিজে নিয়েছেন रक्षा पड़े रक्षा पा आल्लाफ करते हैं ना आल्ला जो हेफाज करते चान तक আগুনের ভিতরে ইব্রাহিমকে হেফাজত করতে পারেন আল্লাহ যখন হেফাজত করতে চান তখন মাসের পেটের ভিতরে ইউনসকে হেফাজত করতে পারেন আল্লাহ হেফাজত করতে চাইলে সুরির নিচে ইসমাইলকে হেফাজত করতে পারেন আল্লাহ হেফাজত করতে চাইলে পিছনে বিশাল বাহিনী সহ সমুদ্রের ভিতরে ঢুকিয়ে হজরতের মোসাকে হেফাজত করতে পারেন আল্লাহ হেফাজত করতে চাইলে চতুর্থ দিকে বাহিনীর আসমানে উঠিয়ে হেফাজত করতে পারেন আল্লাহ হেফাজত করতে চাইলে মোটকার মুশ্রিদদের ঘেরাওয়ার মাঝে গারের শহরে ঢুকিয়ে আল্লাহ হেফাজত করতে পারেন আর যেটা দিন না সেটা হেফাজতের দায়িত্ব আল্লাহর না আল্লাহ যেমন ধর্ম পরে আর দিন দায়িত্ব আল্লাহ নেন সালামের ধর্মীয় গ্রন্থটা আমাদের আসার পরে যেহেতু পাতিল হয়ে গেছে বাকি নাই এই জন্য হফত করেন কসম করে হাজারবার কসম করে বলতে পারি আপনি যদি বাংলাদেশের একজন হাফেজকে দাঁড় করান এরপরে পাকিস্তানের আরেক হাফেজকে করান এরপরে ইন্ডিয়ার আরেক হাফেজকে দাঁড় করান আরেকজন চায়নার হাফেজ চুয়ান্ন জন হাফেজকে করিয়ে যদি সমস্ত হাফেজকে বলেন তোমার নদীর উপরে তোমাদের নবীর উপরে আল্লাহ যে কোরআন নজিল করেছিলেন সেই কোরআনটা একটু শোনা হতো যেই Like, hover. But actually, hover. That's so দুই শত হাততকে আপনি দাঁড় করিয়েছেন এক একজন হামেদের চেহারা কালো কোনদিন দেখে নেই এক হাফজ আরেক হফেদের চেহারা ছিল না ভাষা বুঝে না কথা জানে না সংস্কৃতি আলাদা তাদের সব্য সংস্কৃতি সব আলাদা কিন্তু এই সমস্ত হাজতকে লাইন ঝরে দাঁড় করিয়ে আপনি যদি कुरानई कुराना एक सुना तो अभी कसम को बोलते एक लक्ष हाफ एक हाफ के जो दिए दें समस्त हाफरा কোরআন শুরু করবে আর সামনে থেকে শেষ করবে নাচ পর্যন্ত একটা রক্তা একটা জের একটা সবর একটা পেশ সামান্যতম কোনো পার্থক্য নিতে পাওয়া যায় না কারণ এই কোরআন হেফাজতের দায়িত্বে আল্লাহ দিয়েছেন জানিয়েছেন আর আমি চ্যালেঞ্জ করে বলি আমি খুব আমার কাছে তিনটা বাইবেল আছে কয়টা বাইবেল বাংলা বাংলা বাইবেল বাংলা বাংলা বাইবেল তিনটা আছে বাংলাদেশ থেকে প্রকাশিত তিন বাইবেলের একটার সাথে আরেকটার কোন মিল নিন ইংরেজ শরীফ নামে তৌরফ শরীফ নামে ওই বাইবেলের মাঝে তারা লিখেছে ঠিক আছে কিন্তু বাংলায় তিনটা একটার সাথে আরেকটার কোনো মিল কিন্তু কি এরকম যেহেতু দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই জন্য এর মাঝে কম হবে না বেশিও হবে না বলেন না হবে না বেশিও হবে কিন্তু যেটা দিন নয় যেটা ইসলাম নয় যেটা নবীর উপরে কামেল হওয়া ইসলাম না সেটা কোন বেশ হবেই হবে হবে হবে না যেহেতু হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন যেই দিনটা আগে কার্যকরী এখনো কার্যকরী কার্যকরী হয় বুঝান তো মানে কাজে লাগে কাজে লাগে এটা বুঝেন তো এই দিন এমন কার্যকরী যেমন চোদ্দশো বছর আগেও কাজ করত এখন এই কোরআন কাজ করে এই কোরআন কবরে দেখবেন যারা কোরআন করেছে কবরের মাঝে আপনার মাথার পাশে এই কোরআনটা প্রদীপ হয়ে বসে থাকবে এই এমন কোরআনটা যখন উঠবেন দেখবেন আপনার পুলিশ পাশে এই কোরআন লছে আপনি যখন আপনি যখন হাউদে কৌসালের পাশে যাবেন দেখবেন ওই কোরআনটা হাউজে কৌসালের পাশে আপনার সঙ্গী হয়ে গেছে এই কোরআনটা নবীজির কাছে গিয়ে আপনার সুমারিশ করতে থাকবে এই কোরআনটা আপনাকে শুধুমাত্র হাসিমর হয়ে যাবে দাঁড়িয়ে থাকতে হবে না এই কোরআনটা এই কোরআন শুধু দুনিয়াতে করি না আপেরাতে যেহেতু আল্লাহর আমি এই কোরআনের দায়িত্ব দিয়েছেন। কে দায়িত্ব যদি এই কোরআনের কোন বিধান পরিবর্তন কেউ করতে চায় শরীয়তের মাঝে কেউ বাড়াতে কমাতে চায় এই বাড়াতে কমাতে যদি ফেরাউনের দেশে কেউ আসে তাহলে আল্লাহর আলমিন অবশ্যই অবশ্যই অবশ্যই একজন ইন্দ্রা অজরতের মূসাকে দাঁড় করিয়ে তার মোকাবেলায় অবশ্যই তৈরি করে দেবেন যদি কোন ব্যক্তি আল্লাহ শরীরের আসে আল্লাহ অবশ্যই তার মোকাবেলায় ইন্দ্রা হিমের মতো একজনকে দাঁড় করিয়ে দিবেন যদি এই কোরআনের বিরোধিতা করতে দিনের পান্ট দিতে যদি কিসা ক্যান্সারের সুরতে কেউ আসে অবশ্যই অবশ্যই আল্লাহ ওমরের মতো একজন বদ্ম মুজাহিদকে অবশ্যই পরিবর্তন করার দুঃসাহস দেখায় তাহলে ইমাম আবু হারিফাদের অবশ্যই আল্লাহ সৃষ্টি করে দেবেন যদি হরিফায় মরুকের মতো কোন ব্যবসা স্রোতে দিনকে পাল্টে দেবার দেখায় তাহলে আল্লাহ আব্বুল অবশ্যই ইমামীদের যদি কষ্টাতের শিক্ষার ইসলামকে বিকৃত করার অপদেষ্টা করে থাকে তাহলে শাম অলিউল্লাহ মোহাদবীদের আল্লাহ অবশ্যই সৃষ্টি করে যদি কোনবর্তী রঞ্জিত সিং এর মাধ্যমে এসে যায়। তাহলে অবশ্যই আল্লাহ সৃষ্টি করে দেবেন এখনো সমস্ত যখনই দিনকে টুকা টুকা করতে আসে দিনের মাঝে জবাব দিয়ে আল্লাহ দিনকে হেমাদত করতে প্রস্তুত আছে আল্লাহর দিন এমন লাভ আর যায় নাই যে কোন আল্লাহর শরীয়তের মাঝে বাড়াবে আর কমাবে আর ওলা কেরাম চুপ থাকবে আল্লাহর কামল দিন এমন লাশ হয়ে যায় আমাদের দায়িত্ব সেটা বললাম সংক্ষেপে বলব সংক্ষেপে বলবো সংক্ষেপ আল্লাহর এই দিন তো কামেন দিন কি দিন অর্ধেকটা কামেন ছর করিবার ছিলেন কি ছিলেন না হজরত ওসমান বারো বছর করিবার ছিলেন কি ছিলেন না হজরত আলী ছয় বছর করিবার ছিলেন কি ছিলেন না ছিলেন তো সবার ইমান মজবুত আল্লা নবীর মাধ্যমে কামেল করেছেন ওই কামাল দিনের মাঝে যদি হইত মাদার কেন্দ্রিক বেদাত হইতো তাহলে সর্বপ্রথম করতেন দুই বছর হ্যাঁ যদি দিল হইত উ নামে গরিব দুঃখীর কটের কাটা খাদার ভক্তির মাধ্যমে আত্মসাত করা যদি ইসলাম হইতো। কেউমেল অর্ধেক কেমন ভালো বলেছেন যদি খাতার ব্যক্তি সাজানো ইসলাম হইত তাহলে অবশ্যই এই খাজা কবর जै समस्त डी साधान है जै समस्तर नामे हम करू हमारे सिद्धिक करते हैं एग् जदि इसलम दिन शरियातर अंश ह অবশ্যই অবশ্যই হজরতের কমর করতেন হজরতের উস্পল করতেন হজরতের আলি করতেন হজরতের হাসান করতেন হজরতের হুসাইম করতেন হজরতের আমিরা করতেন আর সহজ ভাষায় বলি এই সমস্ত খাদার ব্যক্তির নামে মাদারের ভণ্ডারী যদি দিন হইত তাহলে এই কাজগুলো ময়ুরুদ্দিন সৃষ্টি করতেন ভালো করে বুঝলেন ভালো করে বিষয় ভালো করে দিচ্ছেন যেই সমস্ত ব্যক্তিরা কমিটি আমি তাদেরকে বলি যদি তুমি হজরতে আব্দুল কাদের জিলানির বৈধ ওয়ারিস দাবি কর যদি তুমি আব্দুল কাদের জিলানি বৈধ ওয়ারিস করো তুমি হয়ে থাকো হয়ে থাকো তাহলে সামনে রেখে উলস করেছেন যদি তুমি আব্দুল কাদের জিলানি বৈধ ওয়ারিস একটা প্রমান্ত একটা প্রমান্তি ওষুধ ঠিক কথা বলছি আপনারা পয়সা দেবেন এদিকে আমি বুঝি না আমি দেখেন পিসাব সাজি দুদিন ধরে আপনাদের মুরগি ছাগল আর গরু খাইতে খাইতে আমার পেঁজে একটা ট্রাক হবে আমি বুঝি না যে আমার হাতিয়া দিবেন আমি বন্ধ পীর সাধলে আপনাদের পয়সা দেবেন আমি উরস করলে আমার জন্য যে আপনি নজরা দেবেন এতে সে কৌরী এতটুকু বুঝে এত আহমদ মনে করবেন না বুঝিনা বুঝি না তাহলে খাদার দেবচির পক্ষে বললে আমার পকেট ভরবে এরপরে বুঝতে হবে স্বার্থ হলে খাজার দেবচির বিপক্ষে বলতাম তাহলে আমাদের সহজ কথা সহজ কথা সহজ কথা যারা এই সমস্ত পীর পূজা মাজার পূজা কবর পূজা করে তাদেরকে চ্যালেঞ্জ করে বলি যেই সমস্ত আউলিয়া মহিনুদ্দিন শিয়াবুদ্দিন সারুদ্দিন রহমতুল্লাহ হেলাই সহ যেই সমস্ত আউলিয়াদের নাম বিক্রি করে তোমার ঘুরি ভুজন করতেছ আমরা চ্যালেঞ্জ করে বলি তোমাদের এই ভন্ডামির কোন প্রমাণ যদি এগুলো দিন হইত তাহলে তারা করতেন কি করতেন না একটা বিশ্বাস করবো ঘটনাটা বলবো আমার কথা আমি কোনোদিন বলিও না ইনশাল্লাহ বলবো আমি যা বলবো সহ বলবো শুরু কি বলছেন প্রসিদ্ধ হাদিস প্রসিদ্ধ সেটা আবুল তার কিতাব তার ঘটনা শেষ বলব না কারণ আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ নিজেই ধরেন হঠাৎ একদিন রাত্রে বেলা দেখি হঠাৎ এক সাদা আভা সুন্দর আলো আমার দিকে ভেবে আসতে এখন রাত্রে বেলা আপনি যদি হঠাৎ আলো দেখেন আশ্চর্য হয়ে যাবেন না ভালো করে শেষ রাত আব্দুল কাদের পশ্চিম দিগন্ত খুব কাছাকাছি এসে ওই আগর থেকে একটা গায়ের আওয়াজ ভেসে এলাই গাইডি আওয়াজ গুরু গম্ভীর স্বরে বলতেছে না শেষ রাখছে ওই আলোর ঝলকানি ওই মেঘের ওই আলো কসি বলতেছে হে আব্দুল কাদের শোনো আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে সমস্ত এবাদত আমি মাফ করে দিলাম সমস্ত এবাদত কি করলাম বুঝে সমস্ত এবাদত সমস্ত তুমি সারাদিন বসে বসে বাবার গানজার কলকিট আনলেই চলবে এবার করা নয় কি আর নামাজ করা লাগবে না আর পোজা রাখা লাগবে না আর লাগবে না মসজিদে যেতে হবে যুগিন করা লাগবে গানজা খাইলেও আমরা হলে রাগ করতাম না খুশি দাম কিমা করতাম কি মাফ হয়ে গেছে ঢুকেছে আমি তাদেরকে বলতে চাই ঘটনা যদি মিথ্যা আমাকে চিতার মালা গলায় দিয়ে পুরা জামালপুর দেন আমার কোন আশ্বাস নাই যা বলতেছি জিম্মদারির সাথে বলতেছি জিম্মদারির সাথে প্রত্যেকটা শব্দের জিম্মদার ইসান প্রত্যেকটা শব্দের আব্দুল কাদের জিলানিকে শেষ রাখতেছে আমি তোমার উপরে সন্তুষ্ট দুই নম্বর বললো আব্দুল কাদের তোমার ইবাদত লাগবে বলেন না ইবাদত লাগবে মাফ করে দিল এবার শোনেন আব্দুল কি তিনি বললেন সাথে সাথে আমার কাছে আসে কি বলছেন কি বলছেন ও শৈতান এখান থেকে ওনার এক মুড়ি জিজ্ঞেস করলেন আপনি বুঝলেন যেটা সাধারণ যে একজনকে দেখে দেখা যায় অল্যাণটা কি কল্যাণটা আবার ও ভিতরে অনেক কিছু আছে ভিতরে গিয়ে আরে ভিতরে যাতে সবচেয়ে খুলে চুল সন্তান বুঝছেন এবার ওই কাদের পুজারিদের আমি বলি দেখেন শোনেন হজরিদ আব্দুল কাদের জিলারি কি বলেন হজর আব্দুল কাদের জিলারি বলেন যখন ওই আলোপ্রস্মি আমাকে বলেছে আমার প্রতি সন্তুষ্ট আমি তখন কিচ্ছু বুঝি গিয়েছিলাম আমি আল্লাহ পাঠাচ্ছেন আমাকে সুসংবাদ দিচ্ছেন কিন্তু ওই আলোপ্রস্মী আমাকে যখনই বলল তোমার এ বাবত হয়ে গেছে আমি সাথে সাথে বুঝে গেলাম মজবুত শয়তা এমন কথা কেউ বলতেই কারণ আমি আব্দুল কাদের জিলানি নয় এই বালুকা পরিমাণ যদি আব্দুল কাদের জিলানি হয় সমস্ত আব্দুল কাদের জিলানি মিলে নবী মুহাম্মদের পায়ের ঝুলার সম পরিমান হতেই পারে সেই আব্দুল কাদের জন্ম নাকি রোজা মাছ হয়ে গেছে অথচ আমার হাজার কোটি গুণ শ্রেষ্ঠ যে নদী ওই নদীতে মৃত্যুর আগের দিনে নামাজ পড়ছেন মসজিদে ঢুকছেন ঢুকছেন কিন্তু ওই নবীর জন্য আল্লাহ নামাজ নাফ করেন করেছেন ওই পেটে পাথর পদে ছেন ওই নবীত রুগার রেখেছেন ওই নবীত করেছেন এই নবীত পদ্মা করেছেন এই হারাম হারেছেন এই আল্লাহ ইবাদত মাফ করে নেই আর আমি সলিম উদ্দির জন্য ইবাদত মাফ করার ঘোষণা যে দিচ্ছে এই ব্যক্তি ভণ্ড ছাড়ার কিচ্ছু পারে না বোঝা গেল যে সমস্ত ব্যক্তিরা বলে আমার ফিরে হইলে লাগে না বুঝা গেলে শেষ কথাটাই যদি এই সমস্ত মজার পূজা কাবর পূজা আর অরস এই সমস্ত কিছু যদি দিন হইত শরীয়ত হইত উদ্দিন রুলি করতেন তারপরে কুতুমুদ্দিন বখতিয়ার কাকি করতেন শাহজালাল করতেন শাহজালালের মাঝারে বৈশে বৈশা যারা গান্দা হয় ওই গান্দা খুঁড়ে ধরে বলেন ठीक भाई खूब कठिन क्या परिष्कार बोझा गल्ला कानल बनिए कानल टीम दिए जेतु दिन नाइज माफारिस्टेम एकटारे साथ मील नील आई क्यों, क्यों लाभायर दिकल কেউ জিগিং করে না কু করে কো লাল কাপড় পরে কেউ তিন দিন ওড়স কেউ সাত দিন ওড়সে একটার সাথে আরেকটা করে মিন আল্লাহ মিন আমাদেরকে এই সমস্ত প্রত্যেকটাকে আমাদের ঈমান এবং আমালকে হেফালত করুন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta আলা ইব্রাহিম ওয়া আলা আলি আমরা সবাই সবার জন্য বিশেষ করে এই বা জন্য এবং সমগ্র মুসলিম বিশ্বের জন্য দা করবো আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله وإليك يوجع الأمر كله اللهم لا أحسي سباء عليك أعطك وثنيت على نفسك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووابك ما استطاته وأعوذ بك من شر مع صلاته وأبولك بنعمتك علي وأبول بذنوري فاغفر لي فإنك لا يغفر الظنوب إلا يا يب العالمين يا أرحم الراحمين يا زلجلال والإكرام إي فتنة خصادر الزمناعي যে মুহূর্তে মানুষ অসংখ্য মানুষ টিভি সেটের সামনে বসে বসে চোখের জিনা করতেছে যেই মুহূর্তে অসংখ্য তোমার বান্দা মোবাইলে ইন্টারনেটে ঢুকে ঢুকে অশ্লীল জিনিস দেখতেছে মালিক ওই মুহূর্তেও তোমার কিছু বান্দা ও মালিক মহলা এই ময়দানের দিকে তাকিয়ে দেখো তোমার কিছু পাগল বান্দা সেই সন্ধ্যা থেকে নিয়ে চলার তৌফিক দাও যে অসন্তুষ্ট সে পথ থেকে বাঁচার তৌফিক দাও নীল আমাদের সকলকে গোনা থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও মনে করার মতো মালিক মালিক বুঝা দে তাদের কেউ তো পাই নাই বলবে বাবা সিনেমা দেখলে এমন জমানায় চলে আসছি মালিক যেই জমানায় বাবা বাবা নিজের হাতে নিজের কামায়ের টাকা দিয়া নিজের ছেলের যেন ছেলের চোখটা জাহান নামের আগুনে জলে কানটা যেন বাবা কিনা দেয় এমন নয় চলে আসছি মালিক বুঝানোর কেউ নেই কে বুঝালো বলি তুই দেখলে ঘোরা হয় কে বুঝাবো বুঝানোর কেউ নেই তুই বুঝ দিয়ে দেয় মালিক তোমার শুনতেছে কান লান রাস্তার বিল বোর্ডে নগ্ন ছবি ভাসতেছে পত্রিকার পাতায় পাতায় নোংরা ছবিতে ভরা তোমার বামনা পাঁচ টাকার চায়ের গেলে সেখানে চলে তোমারে গুণা মনে করার মতো ইমাম দিয়ে দে ও মালিক গুনারে যেন গুণা মনে হয় এতটুকু ইমন্ত দিয়ে দেবে মালিক গুনা করতে করতে এমন হয়ে গেছে মালিক কত দিনে দেখলাম নাটক দেখলাম বললে মজা পাই না কোরআনের মজলিস মজা লাগে না তোমার কোরআন পরে না পরে না পরে না তোমার বান্না কোরআন না रिमोट बसर उठे कि चैनल पाल्ट एक कुरान पता उल्ट বজরে একবারও না কারু বল তিরিশ বছর হয়ে গেছে কে বুঝাবে এই উম মালিক তুই বুঝা যা মালিক ও মালিক মালিক দিনের কাজ করলে যেন ভালো লাগে এতটুকু ইমন্ত দিয়ে আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদের সুস্থ তারা নিয়ম দিয়ে দাও যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দাও যারা এখনো জিন্দা আছেন তাদের হায়াকে করিয়া দিয়ে দাও আমাদের মাঝে যাদের পিতা মাতা চলে গেছে। মালিক মালিক ও মালিক তোমার রহিম গুণের কসব লাগে মালিক তোমার রহমান গুণের কসব লাগে মালিক আমাদের মা বাবা যে ঠুটটা দিয়ে চৌ খাইতেন মানুষ ওই ঠুট্টারে তুমি সাপের কামড় পরতে দে না বলে আমাদের পিতামতো আমাদের বেদন যারা কবরে চলে গেছে যে বুকে যারা ধরে আদর করছে দিলাম তোরম বড় তুই করম বড় ও মা আমাদের পিতা মাতা যাদের জিন্দা তাদের হায়াকে তৈ বা অসুস্থ থাকলে সুস্থতার নামত দিয়ে দাও আমাদের রাত্রে স্বজনের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের মা বোনেরা যারা এসেছেন মবুদ মওলা মা বোনেরা সারাদিন অসংখ্য কষ্ট করেন সকাল বেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয় রাত্রের গভীর পর্যন্ত কাজ করে বিছানায় যান রাত্রের বেলা বাচ্চা কষ্ট দেয় ঘুমাতে পারে আমার আমাদের মা বোনেরা ও মালিক মা ওরা তাহাজ সময় পায় না চাষের নামাজ পড়ার সুযোগ পায় না মালিক মালিক যে চুটাফাটা যতটুকু আমলই করে আমাদের মা বোনদের ওই আমল গুরু বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে তুমি উহু পাহাড় পরিমাণ বাড়িয়ে দাও আমাদের মা মাদ্রাসার সকল হাজাদ কে তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করে দাও মত সাহেব সহ যারা এই মাদ্রাসা মসজিদ বানানোর জন্য মেহনত করতেছে এই জমানায় যেই মানুষেরা তোমার ঘর বানাইতে মেহনত করতেছে তাদের সেই টাকা পয়সা মেহনত বান্দারা। টাকা পয়সা চিন্তা ফিকিরি দিয়ে যারা গুনাহের কাজ না করে মালিক তোমার ঘর বানাইতে ফিকিরি করতেছে মালিক তুমি তাদের জন্য জান্নাতে তোমার সাম অনুযায়ী ঘর বানা দেয় হয়ে যাও তুমি জিম্মাদার হয়ে যাও তুমি জিম্মদার হয়ে যাও তুমি যারা আমাদের কেউ নাই কেউ নাই কেউ নাই সারা বিশ্ব আমাদের খেলাফ সমস্ত শক্তি ধরেরা আমাদের কথা কেউ বলে না তুমি আমাদের হয়ে যাও মুসলমানের সামনে লজ্জা দিও না মালিক টুপিওয়ালাকে টুপিহিনের সামনে মাথানা মালিক মানিক নামাজি কে বেনামাজির সামনে মাথানোতে দিও না মালিক অবা আন হার اغنمي بفضلك عما سواك ربنا هبلنا من أزواجنا وزرياتنا قرد أعوين وجعلنا للمتقين إماما رب رحمكما كما ربياني صغيرا رب رحمكما كما ربياني صغيرا